আইশাহ রাজিয়াল্লাহ তাল্লাহ্নতে বর্ণিত তিনি বলেন একদিন আমার ঘরে আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহনু এলেন তখন আমার কাছে আনসারি দুটি মেয়ে বুয়াস যুদ্ধের দিন আনসারিগণ পরস্পর যা বলেছিলেন সে সম্পর্কে গান গাইছিল তিনি বলেন তারা কোনো পেশাদার গায়িকা ছিল না আবু বকর রাজিয়াল্লাহ তাল্হ্ন বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের ঘরে শয়তানি বাদ্যযন্ত্র আর এটি ছিল ঈদের দিন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আবু বকর প্রত্যেক জাতির জন্যই আনন্দ উৎসব রয়েছে আর এ হল আমাদের আনন্দের দিন